রহিম রহমান সুরা আদমান কালের পরিক্রমায় কোন একটি সময় মানুষের উপর দিয়ে এমন অতিবাহিত হয়েছে কি যখন সে এবং তার অস্তিত্ব উল্লেখ করার মতো কোনো বিষয় ছিল না আমি মানুষকে সৃষ্টি করেছি নারী পুরুষের মিশ্রিত শুক্র থেকে যেন আমি তাকে তার ভালো মন্দির ব্যাপারে পরীক্ষা করতে পারি অতপর এর উপযোগী করে তোলার জন্য তাকে আমি শ্রবণ ও শক্তি সম্পন্ন করে পয়দা করেছি আমি তাকে চলার পথ দেখিয়ে দিয়েছি সে চাইলে আল্লাহর কৃতজ্ঞ হবে না হয় কাফের হয়ে যাবে কাফেরদের পাকড়াও করার জন্য আমি শেকল বেড়ি ও শাস্তির জন্য আগুনের লেলিহান শিখার ব্যবস্থা করে রেখেছি সন্দেহে যারা সৎ কর্মশীল তারা জান্নাতে এমন সুরা পান করবে যার সাথে সুগন্ধযুক্ত কর্পূর মেশানো থাকবে कर्पुर मिशानो पानी प्रबहमान जर प्रवाहर ने ग्रहण कर झाधारा प्रवाहित से सब लोक जरा मानव पूरण कर दिन के भये ध्वसलीला व्यापक और सुदूर प्रसारी एल्ला भलबुद्ध हो ही फकर मिस्किन एतिम ও কয়েদিদের খাবার দেয় খাবার দেওয়ার সময় এরা বলে আমরা শুধু আল্লাহ তালা সন্তুষ্টির জন্যই তোমাদের খাবার দিচ্ছি বিনিময়ে আমরা তোমাদের কাছ থেকে কোনো রকম প্রতিদান চাই না চাই কোন রকম কৃতজ্ঞতা জ্ঞাপন আমরা তো সে দিনটির ব্যাপারে আমাদের প্রতিপালককে ভয় করি যে দিনটি হবে অতিব ভয়ঙ্কর এরা যেহেতু এ দিনটিকে বিশ্বাস করেছে তাই আল্লাহ আল্লাহতালা আজ তাদের সেদিনের যাবতীয় অনিষ্ট ও ক্ষতি থেকে রক্ষা করবেন আজ তিনি তাদের সজীবতা ও আনন্দ দান করবেন এরা যে কঠোর ধৈর্য ও সহিষ্ণুতা প্রদর্শন করেছে তার পুরস্কার হিসেবে আল্লাহতালা তাদের জান্নাত ও রেশমি বস্ত্র দান করবেন সেই মনোরম জান্নাতে তারা সুসজ্জিত আসনে হেলান দিয়ে বসবে সেখানে সূর্যের তাপ যেমন তারা দেখবে না তেমনি দেখবে না কোন রকম শীতের প্রকোপ তাদের উপর জান্নাতে তার গাছে ছায়া ঝুঁকে থাকবে তার ফল পাকড়াকে তাদের আয়ত্তাধীন করে দেয়া হবে तमने खबर परेशन रौपनिरत पत्रे और काचर पेयलाएंता स्फोटिकर मत स्वच्छ रूपाली स्फोटिक पत्र जर सबकु परेशनकारी यथाथ सुरा पान कराना जर सा मशाना जानजाभिल नाम एक मूल्यवान सूगन्ध তাতে রয়েছে জান্নাতের এক অমীয় ঝরনা যার নাম রাখা হচ্ছে সালসাবিল তাদের চারিদিকে ঘোরাঘুরি করবে একদল কিশোর বালক যারা বয়সের ভারে বৃদ্ধ হয়ে যাবে না চিরকাল কিশোর থাকবে যখনই তুমি তাদের দিকে তাকাবে মনে হবে এরা বলছে কতিপয় ছড়ানো ছিটানো মুক্তা সেখানে যখন যেদিকে তুমি তাকাবে দেখবে শুধু নিয়ামতেরই সমারোহ আরও দেখবে নিয়ামতের উপচে পড়া এক বিশাল সাম্রাজ্য বেহেস্তবাসীদের পরনের কাপড় হবে অতি সূক্ষ্ম সবুজ রেশম ও মোটা মখমল তাদের পরানো হবে রূপার কঙ্কন তদুপরি তাদের মালিক সেদিন তাদের সরাবন তহুরা মহাপবিত্র উৎকৃষ্ট পানীয় পান করাবেন তাদের মালিক বলবেন হে আমার বান্দারা এ হচ্ছে তোমাদের জন্য আমার পুরস্কার এবং তোমাদের যাবতীয় চেষ্টা সাধনা স্বীকৃতি হে নবী আমি মহাগ্রন্থ কোরআন ধীরে ধীরে তোমার নাজিল করেছি সুতরাং এদের ব্যাপারেও ধীরে ধীরে তুমি ধৈর্যের সাথে তোমার মালিকের নির্দেশের অপেক্ষা করো আর এদের মধ্যে যারা পাপী ও সত্যের পথ প্রত্যাখ্যানকারী কখনো তাদের কথা শুনবে না তুমি সকাল সন্ধ্যা শুধু তোমার মালিকের নাম স্মরণ করতে থাকো রাতের একাংশ তার সামনে সস্তাব থাকো এবং রাতে দীর্ঘ সময় ধরে তার মহিমা ও পবিত্রতা ঘোষণা করতে থাক এরা বৈষয়িক স্বার্থের এ সহজলভ্য পার্থিব জগৎকেই বেশি ভালোবাসে এবং পরে যে তাদের উপর একটা কঠিন দিন আসছে তা এরা উপেক্ষা করে অথচ আমি এদের সৃষ্টি করেছি এবং এদের জোড়াগুলো ও তার বাঁধন আমি মজবুত করেছি আবার আমি যখন ইচ্ছা করব তখন এদের এ শক্ত বাঁধন শিথিল করে তাদের আকৃতি বদলে দেব এটা আমার বাণী তো একটি উপদেশ বিশেষ অতএব যার ইচ্ছা সে একে আঁকড়ে ধরে নিজের মালিকের কাছে যাওয়ার একটা পথ করে নিতে পারে আর আল্লাহ আল্লাহতলা যা চেয়েছেন সেটা ছাড়া তোমরা তো কিছুই চাইতে পারো না অবশ্যই আল্লাহ আল্লাহতালা সবকিছু জানেন এবং তিনি প্রজ্ঞা ম তিনি যাকে চান তাকেই তার অপুরন্ত রহমতের মাঝে প্রবেশ করান সালেমদের জন্য আল্লাহ তালা কঠিন শাস্তির ব্যবস্থা রেখেছেন